বারা ইবনু আজিব রজিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নিকট একখানা রেশমি বস্ত্র আনা হলো। লোকজন এর সৌন্দর্য এবং কমনীয়তার জন্য সেটা খুব পছন্দ করতে লাগল তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন অবশ্যই জান্নাতে সাদ ইবনু মুয়াজের রুমাল এর থেকেও বেশি উত্তম হবে